انا اعتقد ان اوروبا الجديده هي الشرق الاوسط محمد بن سلمان مسلم بشي يهودي بدر بشست كيرانق هبت رياح العاصفه كي اي محمد بن سلمان متطراخس بهول aroused व्यक्तित्व সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পুত্রী সালে যোগ রিয়াদে। রাজনীতিতে যোগদান সাত সালে পনেরো সালে প্রতিরক্ষা মন্ত্রী দু হাজার সতেরো সালের একুশে জুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাইফকে সরিয়ে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্তি লাভ করেন পাশ্চাত্য দুনিয়ায় তাকে সংক্ষেপে এমবিএস নামে ডাকা হয় কূটনীতি প্রাসাদ সহযন্ত্র ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতায় ধীরে ধীরে তিনি উঠে আসেন আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে রাজ পরিবারের প্রভাবশালী সদস্য মিডিয়া ব্যক্তিত্ব ও বিত্তশালী নাগরিকদের কাউকে গুম কাউকে বন্দী ও কাউকে কুণ্ঠাসা করে অতি আসে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার কারণে পরিচিতি পান মিস্টার এভরিথিং নামে বিন সালমানের ইসলাম বিদ্বেষী এজেন্ডা প্যাকেজ ভীষণ টোয়েন্টি পঁচিশে এপ্রিল দু সালে মাহমদ বিন সালমান ঘোষিত ভীষণ টোয়েন্টি থার্টিতে অর্থনৈতিক পদক্ষেপের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে আছে শিক্ষা ও সাংস্কৃতিক এজেন্ডা এটি মূলত জাজিরাতুল আরবের সম্ভাবনাময় ভূমি থেকে বিশুদ্ধ ইসলামী ভাবধারা ও সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করে সেখানে মডারেট ইসলামের নামে সর্বনাশে ইউরোপীয় বস্তুবাদী শিক্ষা ও ভোগবাদী সংস্কৃতি আমদানির একটি সুপরিকল্পিত নীলকশা ভীষণ টোয়েন্টি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার নামান্তর ভীষণের উত্তরাংশে ও আলওয়াজ শহরের মাঝামাঝি এলাকায় তরুণদের বিনোদনের জন্য এক বিশাল বিলাসবহুল বিচ রিসর্ট নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ এটি ভীষণ টোয়েন্টি থার্টির একটি গুরুত্বপূর্ণ প্রকল্প দুই বিনোদন সেক্টর বিনোদনের নামে আরব তরুণদেরকে পাশ্চাত্যের সর্বনাশ অবাধ যৌনাচারের দিকে বিনোদন কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন গায়ক টবি কিথ ও সৌদি গায়ক রেবে সাগার যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম লাইভ কনসার্ট দু সালের এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ আল তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল ক্রীড়া সংস্কৃতি ও বিনোদন কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয় দু হাজার আঠারো সালে রিয়াদ হয়ত্য অশ্লীলতা ও ব্যাহায় অপানায় ইউরোপকেও হারমানায় এই কনসার্ট তিন নারী অধিকার দু সালে ছেলে ও মেয়ে উভয়ের জন্য স্কুলে চর্চা ও ক্রীড়া ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয় একই বছর নারীদেরকে স্টেডিয়ামে গিয়ে খেলাধুলার অনুমতি দেওয়া হয় দু সালের সেপ্টেম্বর মাসে নারীদেরকে ড্রাইভিং এর অনুমতি দিয়ে একটি রাজকীয় ফরমান জারি করা হয় দু সালের জুন মাসে যা বাস্তবায়িত হয় সম্প্রতি নারীদের ওপর পুরুষের অভিভাবকত্ব বাতিলের জন্য কাজ করছে বিন সালমান চার শিক্ষা বিভাগ পাঠ্যক্রমে চলছে ব্যাপক হারে পশ্চিমাকরণ প্রক্রিয়া মধ্যমপন্থী ইসলামের নামে টেক্সট বই থেকে বাদ দেয়া হচ্ছে জিহাদের পাঠ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো খোলা হয়েছে মিউজিক ডিপার্টমেন্ট চলতি বছর রিয়াদে প্রথমবারের মতো খোলা হয়েছে মিউজিক ইনস্টিটিউশন এভাবে গান বাজনার মতো হারাম কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে বিন সালমান পাঁচ মূর্তি স্থাপন বিন সালমান প্রগতি ও সংস্কৃতির নামে মক্কামুদ্দিনার দেশে মূর্তি স্থাপন করেছে যে তারা স্থাপন করেছে আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি মুশরিক হিন্দুদের বিশাল গণেশের মূর্তি রেখে পূজাও করা হয়েছে কিছুদিন পূর্বে ছয়। আলেমদেরকে খুন ও নির্যাতন। কাফেরদেরকে খুশি করতে গিয়ে বিন সালমান হক পন্থী তৌহিদবাদী ওলামা আশায় কাউকে বন্দি করছে কাউকে গুম করে ফেলছে চিরতরে কাউকে প্রহসনের বিচারের মাধ্যমে খুন করেছে কাউকে কারাগারে নির্যাতন করে হত্যা করেছে বিগত কয়েক বছরের মধ্যে বিন সালমানের মদে আটত্রিশ জন আলেমের হত্যার তালিকা সামনে আসে গোপন খুনের সংখ্যা আরো বেশি শেখ নাসির ফাহাদ শেখ খালিদ আল রশিদ শেখ সালমান আল আউদাহ সহ শত শত বরণ্য আলেম ধুকে ধুকে মরছ অন্ধকার কারাপ্রকোষ্ঠে বিন সালমানের মুসলিম গণহত্যা দু হাজার সালে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার দু মাস পরেই বিন সালমান মুসলিম দেশ ইয়েমেনে শুরু করে ডিসি স্টর্ম নামে একটি ধ্বংসাত্মক অপারেশন হুথি বিদ্রোহীদের দমনের আড়ালে এখনো চলছে নির্মম মুসলিম মারা যাচ্ছে মানুষ। হত্যাযোগে সহযোগিতা করছে খুশিডার চোট পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি উইঘুর মুসলিম আজ গোটা জিনজিয় প্রদেশ যেন এক উন্মুক্ত কারাগার এমন বর্বর জুলুম অত্যাচার নিপীড়ন এবং পাশবিকতা তত চালানো হচ্ছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় ১০ লক্ষ মুসলমানকে কনস্ট্রেশন ক্যাম্পে বন্দী করে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে এই করুণ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি স্যান করেছে এবং সরাসরি কমিউনিস্ট চীনের এই বর্বরাকে সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে সন্ত্রাস দমন ও চরমপন্থার বিরুদ্ধে কাজ করার অধিকার চীনের রয়েছে উইঘর মুসলিমদের ওপর চীনা নিপীড়নের বিষয়ে নিন্দা জানিয়েছে ব্রিটেন কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া জবাব হিসেবে উইকর্ণীতিকে সমর্থন করে তারা উইখরদের ওপর এই নিপীড়নকে চীনের অসামান্য অর্জন হিসেবে তুলে ধরে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব বিন সালমান গভীর সম্পর্কে স্থাপন করেছে বিশ্বের ইহুদিনাসারা ও মুশরিকদের সাথে মুসলিম জাহানকে ইহুদিবাদের চারণভূমিতে পরিণত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সে ইসরায়েল আমেরিকার সঙ্গে বিন সালমানের গভীর সম্পর্ক এখন মিডিয়ার হট টপিক ইসরায়েল ও আমেরিকার অঙ্গনী নির্দেশের বাইরে কিছুই করতে সক্ষম নন বিন সালমান ইহুদিবাদী চক্রের বিশ্বস্ত সদস্য হিসেবে মুসলিম বিশ্বের তাগুতি তাণ্ডব চালাচ্ছে এম এমন কি ফিলিস্তিনে ইহুদি আগ্রাসনের ব্যাপারে তার বক্তব্য হলো। ফিলিস্তিনি ও ইসরায়েল উভয়ের আপন দিয়েছে মুসলমানদের রক্তক্ষ্যাক এই প্রেসিডেন্ট দুই ভারতের সাথে গভীর সম্পর্ক মুশরিক ভারতের সঙ্গে বিন সালমানের আশ্চর্য মৈত্রী স্থাপিত হয়েছে একদিকে মুশরিকরা ভারত ও কাশ্মীরে মুসলিম গণহত্যা চালাচ্ছে আর অপরদিকে বিন সালমান তাদের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি স্থাপন করেছে মিলিয়ন ডলার সাহায্যের পশরা নিয়ে তাদের দুয়ারে হাজির হচ্ছে তার সঙ্গে গভীর প্রণয়ে হাত মেলাচ্ছে একজন ইহুদির ভাষায় বিন সালমানের আসল রূপ আমেরিকান জায়ানবাদী সাংবাদিক ডক আমি আমিরাতের সাথে সাক্ষাৎ করেছি আরবের মোহাম্মদ আরবের এই নেতারা অনেক ইয়াহুদের চাইতে আরো বেশি ইসরায়েলের সহযোগী প্র ইসরায়েল সৌদি আরবের যুবরাজের সাথে যখন আমার সাক্ষাৎ হয় তখন আমি তাকে বলি ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আপনার অভিমতকে সে বলল আহ আমি তো উভয় জাতিকে ভালোবাসি আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল কারণ আমার মা একজন ইহুদি আমি বললাম কি বলছেন সে বলল আমাকে যে লালন পালন করে সে নারী ছিল একজন ইথিওপিয়ান ইহুদি দীর্ঘ আড়াই ঘন্টা যাবত মোহাম্মদ বিন সালমানের মুখে ইসরায়েল নিয়ে মনোমুগ্ধকর কথা শুনি বিন সালমান বলেন আমি হোয়াইট হাউস ও প্রেসিডেন্টকে এ ব্যাপারে বলব বিন সালমানের এসব কথা শুনলে আপনার মন পুলকিত হয়ে উঠবে আনন্দে যে এই মানুষটি কিভাবে চিন্তা করে ইসরায়েল নিয়ে তার একটি স্টেটমেন্ট এমন আমি বললাম ফিলিস্তিনিদের কি করণীয় বিন সালমান বলল এটার সমাধান খুব সহজ তাদের করণীয় হচ্ছে ইসরায়েলের কথা মোতাবেক চলা এটাতেই সমাধান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইহুদিবাদের বিশ্বস্ত কীরনক গাদ্দার বিন সালমানের অসংখ্য দালাল ছড়িয়ে আছে পেট্রো ডলার দিয়ে মুসলিম দেশগুলোতে সে এক শ্রেণীর মৌলভী বসে তাদের কাজ হচ্ছে কেবল শাসক গোষ্ঠীর আনুগত্যের সবক দেয়া সর্বাবস্থায় তাগুতের গোলামের শিক্ষা প্রচার করা মুসলিম মিল্লাতের মুক্তির একমাত্র পথ জেহাদ থেকে জনগণকে দূরে রাখা এবং মুজাহিদগণের বিরুদ্ধে ফতো আবাজি ও কুৎসা রটনা করা বিন সালমানের পোষা এই মৌলভীদের থেকে সতর্ক থাকা সকলের দিনই দায়িত্ব